কুম রহমতল আলহামদুলিল্লা রসুলিলি ওসহী ওমলাম বাদ ফাউজিমিন শতজিম قال قائل منهم اني كان لقرين يقول اينك لمن المصدقين اذا متنا وكننا ترابا وعظاما ايننا لمدينون الله پاک رسول مستفر سانجي الله پاک رب العالمين دنیا يبون آخرت سشتی کرد چن دنیا کے کرد چن کرمو جگوت محنت پورشمر جگوت آخرت کے کرد چن اللہ پاک بودلار جگوت شات کرمو سلک اللہ پاک اتم بودلار دیبن آشات لوگ در کی اللہ پاک رب العالمين تا যাতে করে হক বাতিলের মাঝে পার্থক্য সুস্পষ্ট হয়ে উঠে সলাাত এবং সালাম রাসোর সাল্লি সাল্লামের ওপর যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাদের সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের তফসির সুরে সাফফাতের সুরা সাহফাতের আয়াত নম্বর একান্ন বাউান্ন এই আয়াতগুলিতে পাক জান্নাতিদের কথা বলছেন জান্নাতিরা জান্নতে গিয়ে অনেক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দেশের লোক একই এলাকায় বাস করত একই দেশের নাগরিক পৃথিবীতে পরিচয় হয়েছিল কোথাও যেখানে হোক না কেন তাদেরকে দেখতে পাবে না কোথায় গেলো এই লোকগুলি আমরা চলে এসেছি এরা কোথায় গিয়েছে আসলে ওরা জাহার্নামে চলে গেছে আল্লাহ বলছেন কালা কায়লো মিনহম জান্নাতিদের একজন বলবে ইনি আনালি কারিন আমার এক সাথী সঙ্গী ছিল একুল ওসে আমাকে বলতো আনাকাল্লা মিনাল মুসদ্দে কিন তুমিও কি ওইসব লোকদের মধ্যে কার মৌলবাদী যারা বিশ্বাস করে আল্লাপরকাল রকম বলতো আরও বলতো আয়েজামিত না অখন না তোরা বা ওয়েজামান আমরা মরে যাবো মরে যাওয়ার পরে মাটি এবং হাড় হাড়হাড্ডিতে পরিণত হবো আইনালা দিনুন তারপরে আমাদেরকে আবার কোন বদলা দেওয়া হবে মি নুন মানে মা জিউন আমাদেরকে প্রতিদান দেওয়া হবে ভালো করলে ভালো আর মন্দ করলে মন্দ এসব কথা এইসব কথা তুমি বিশ্বাস করো আমি না দেখো ওই সব বিশ্বাস করি না সন্দেহান ছিল অস্বীকারকারী ছিল কোথায় দেখবে আল্লাহ দেখার সুযোগ দেবে দেখবে জাহান্নামের একেবারে ভিতরে মাঝখানে জ্বলছে কালা তাল্লাহ ইনকুদ্দালাতুর তখন ওই জাহ্নাতি আল্লাহ পাখের সুখরিয়ায় করে আহমদুলিল্লা তখন বলবে আল্লাহর কোসম করে বলছে তাল্লাহ তাও শপথের জন আল্লাহর শপথ করে বলছি ইনকিদ্দাল সম্ভাবনা ছিল যে তুমি আমাকে ধ্বংস করে দিত তুমি যে সব অসৎ কথা বলতে আর অসৎ পরামর্শ দিতে আর আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে আরে এখনও তুই মূল্যবাদী আছিস এখনো তুই নামাজ পড়িস আর সময় নষ্ট করিস দিনের চার চলে যাওতে দেখ আমি অতক্ষণে এতোগুলি পড়া করে নিলাম পরীক্ষার প্রস্তুতি নিয়ে এরকম করে সাথী সঙ্গী কুমরা সেই দিন বলবে যে তুমি আমাকে ধ্বংস করেই দিতে ওয়াল্লা তো রব্বি আমার আল্লাহর যদি অনুগ্রহ না হইত লাকুন্ত জাহান্নামে হাজির করে দেওয়া হইত আলহামদুলিল্লাহ আফান ইত এখন ওই জান্নাতি বলবে আল্লাহর নিয়ামত পেয়ে গেছে কিন্তু একটা চিন্তা বাকি আছে মরার কথা আবার মরে যেতে হয় নাকি দুনিয়াতে সুখ শান্তি ছেড়ে অনেককে মতের মুখে যেতে হয়েছে তো জাননাতে যদি আবার মত চলে আসে তাহলে এগুলি থাকবে না এটা চিন্তা থাকছে ওই আল্লাহ দূর করে দিবেন জান্নাতির বলবে যে আফা মা নাহান আমাদেরকে কি মৃত্যু বরণ করতে হবে ইল্লা ইত না না হবে না একমাত্র ওই একটি মত হয়ে গেছে দুনিয়াতে অমানাহ মাজ আর আমাদের কোনো সময় আজাব ও শাস্তিও দেওয়া হবে না জান্নাত থেকে কখনো তাড়িও দেওয়া হবে না ইন্না হাজ আল ফৌজুল আজিম আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বড়ো সাফল্য লেমিস আমেলুন সুতরাং এই উদ্দেশ্যে কর্মকারীরা যেন কর্ম করে কর্মঠ হয় এ জান্নাত লাভের উদ্দেশ্যে পরকাল স্থায়ী জগতে শান্তির উদ্দেশ্যে যেন যারা কর্মকারী কর্মজগতে দুনিয়াতে কর্ম করে এখনও সময় আছেই সংশোধন করো তা করোলে খাইরুন নজরুলান আমাজারাত জকুম আচ্ছা চিন্তা করো এ জান্নাতই শান্তির জীবন সুখের জীবন ভালো নাকি জাককুম কন্টক যুক্ত গাছের কাটা ভালো কোনটা নেবে ইনাজা আল্লাহ ফিতালেমিন এই জাক্কুম গাছ কন্টকযুক্ত গাছ যা জন্মাবে জাহান্নামের ভিতরে আগুনের মধ্যে গাছ জন্মাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আরব মুশ্রেকদেরকে বললেন তখন আরও ঠাট্টা করা শুরু করলো আরে দেখো দেখো দেখো আমাদের চুল হাতে দুনিয়ার সামান্য আগুনে এতো জ্বালানো সম্ভব নয় অসম্ভব কথা বলছে জাহান্নাম আগুন আর ওতে আবার গাছ থাকবে আর সেই গাছ হবে জাক্কুমের গাছ কণ্ঠকযুক্ত গাছ কাঁটা আর কাটা কাঁটা আল্লাফাক বলছে ইন্মিন এই জাকুম গাছকে জালেম কাফেরদের জন্য আমি পরীক্ষার কারণ বানিয়ে দিয়েছিলাম আরও টাট্টা মজা করা শুরু করলো জাক্কুমের কথা শুনে ইন্নাহা সাজারাতফি আসলিল জাহিম এই এমন এক গাছ যা জাহান্নামের একবারে ভিতরে জন্মাবে তাহলে ও হা কান না হাতিন তার চূড়াগুলো গাছের ওপরটা ওপর ভাগ এমন ভয়ঙ্কর হবে যে মনে হবে শয়তানের মাথা শয়তানের মাথার সাথে আল্লাহ কেন তুলনা করেছেন কারণ শয়তানের নাম শুনলেই তো ভয় পায় মানুষ তাই না আর যদি শয়তান দেখে নাই তো কি যে অবস্থা হবে একটা বিড়াল আর কুকুর শ্রীগালের আকারে সাঁপের আকারে দেখলেই তো মানুষের প্রাণ উড়ে যায় তো আসল রূপে যদি শয়তানকে দেখেই তাহলে কী যে অবস্থা হবে তাই না তো ওই রকমের ভয়ঙ্কর হবে এই জাক্কুম গাছ জাহান নামি গাছ এই কাঁটা যুক্ত খাবার জাহান্নামিদেরকে দেওয়া হবে কাঁটা লেগে যাওয়ার পরে মানুষ উগলে দেওয়ার চেষ্টা করে উগলা তো পারছে না ওগলে যখন দিতে না পারে তখন রকম করে নামিয়ে দেওয়া যায় ভাতের মুঠো করে আর কোন শক্ত জিনিস দিয়ে নামাও নিচে তাও নামাইতে পারছে না পানি দিয়ে নামাও নামাইতে পারছে না গলি দেওয়ার চেষ্টা করো গরম কিছু দিয়ে তাও হচ্ছে না সমস্ত চেষ্টা করবে কিন্তু ব্যর্থ হবে আল্লাহর এই ভক্ষণ করবে বোতুন আর তা দিয়ে তারা পেট পূর্ণ করবে সেটা তাদের খাদ্য বস্তু সুমাহ আলিহা আলা সৌবামিন হামিম যখন কাটা নামছে না আর চিৎকার করছে তখন তাদের জন্য এই জাক্কম কাঁটা যুক্ত খাবারের ওপর গরম পানির সংমিশ্রণ হবে গরম পানি দেওয়া হবে সুম্মাইনামার জাহম্লা এল আল জাহিম তারপরে এমন নয় যে যাক শাস্তি দেওয়া হইল ঠিক হয়ে গেছে আবার একটু আরাম বিশ্রাম করো না কোনো বিরাম নেই অতপর নিশ্চয় তাদের প্রত্যাবর্তন স্থল হবে অবশ্যই অবশ্যই জাহান্নামে সবসময় জাহান্নামে থাকতে হবে ইন্নাহম আলফা আবা আবাহ দোয়াল্লিন কেন জাহান্নে মেসছে এই জন্য যে তারা তাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে পেয়েছিল পথভ্রষ্ট ফাহম আলা আহম ইহুরাউন আর তাদের পিছনে পেছনে তারা অন্ধ হয়ে ছুটেছিল চিন্তা করেনি দুনিয়ার ক্ষেত্রে বাপ চাষি নিজে চাষি হয়ে থাকেনি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে চাশির ছেলে মুরুখর ছেলে পণ্ডিত হয়ে গেছে রাষ্ট্রনায়ক হয়ে গেছে আমার বাপ মূর্খ তো তুমি রাষ্ট্রনায়ক কেন হইলে এতগুলি বোঝার তৌফিক হয়েছিল তাহলে বাপ ভুল পথে ছিল দাদা ভুল পথে ছিল তোমাকে ভুল পথে থাকতে হবে ধর্মের ক্ষেত্রে চিন্তা করতে হবে না শির্ক বিদাতে ছিল শির্ক বিদাত জানতে হবে না চিনতে হবে না কিন্তু বাতিলপন্থীদের দলিল হচ্ছে বাপ দাদা পূর্বপুরুষ মুরব্বী পীর হুজুর কিবলা এগুলি হতে তাদের দলিল আল্লাহ বচ্চেন ওয়ালাকাল্লা কাবুল আহম আখতারুল আউআালিন এদের পূর্বেও অধিকাংশ প্রাচীন যুগের মানুষরা পথভ্রষ্ট প্রত্যেকটি যুগে অধিকাংশ মানুষ ভ্রষ্টতাই থেকেছে ওয়াল্লা কাত আর আরসাল নাফিহি তাদের জন্য সতর্ককারী নবীর রসুল পাঠিয়েছিলাম ফানুজুর কাহফা কানা আকেবাতুল মুনুজারিন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কত খারাপ হয়েছিল মানেনি তখন তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ইল্লাহ এ মুখলাসিন তবে আল্লাহ পাকেন এক অনিষ্ট বান্দারা তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন তাদেরকে দুনিয়া তো রক্ষা করেছেন আজাব থেকে আর জান্নাত দেবেন তাদেরকে ওয়ালাকাদ না দা না নু আল্লাহর সৎ বান্দাদের মধ্যে এক অনিষ্ঠ বান্দাদের একজন নু আলি ইসালাম আমাকে ডেকে ছিল নূ ফাল মজিবুন আমি কত সুন্দর তার ডাকে সাড়া দানকারী ছিলাম তার দোয়া শুনেছিলাম আজিম এবং তাকে আর তার পরিবারকে মহা সংকট থেকে মহা বিপদ থেকে মুক্তি দিয়েছিলাম ওয়াজমুল বাকিন আর তার বংশধরকেই অবশিষ্ট পৃথিবীতে রেখেছিলাম বাকি সবগুলি ধ্বংস হয়ে গেছিল তার ছেলেদের নাম বলা হচ্ছে তাফসির কেতাবাদীতে হাম সাম আর ইয়াফাস সামের প্রজন্ম থেকে আরব থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত যত লোকেরা সাদা লোকেরা আরব এমনকি ইরান থেকে শুরু করে পার্সিয়ানদের থেকে শুরু করে বলা হয়েছে আর হামের প্রজন্ম থেকে ভারত উপমহাদেশ থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত যাদের মধ্যে মিক্সচার কালো সাদা মিক্সচার হয়ে আছে অথবা কালো অধিকাংশে আর ইয়াফাসের বংশধর থেকে যত চেহারা নাকচ্যাপ্টা জাতি আর ইয়াজুজ মাজুজ চীন জাপান আল্লাহ পাক রাবুল আলমিন তারপর এরশাদ করছেন যে ওয়াতারাক না ফিল আফেরিন এবং তার স্মৃতি পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম নূ আলি সালামের স্মৃতি তৌহিদ তার সত্য দিনের মৌলিক বিষয়গুলি কেমন পর্যন্ত যত ইমানদার মানুষরা আসবে তাদের মধ্যে স্মরণীয় করে আল্লাপাক রেখেছেন সালামুন আলা নুহিন ফিল আলমিন বিশ্বজগতে নু আলি সাল্লামের প্রতি সালাম বর্ষিত হোক ইন্না কাজকা নাজিজল আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিই ইন্না এ বাদিন আল মোমেন নিশ্চয়ই সে আমার মোমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল আগরাকাল আখারিন অতপর আমি অন্যদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলাম মানে কাফের অবাধ্যদেরকে ওয়া ইন্নামিন শিয়া তেহিল্লা এব্রাহিম আর এব্রাহিম আলহিসাল্লামও তার দলেরই লোক ছিলেন নুয় আলি সাল্লাম যা মন তৌহিদের আর তৌহিদের প্রতিষ্ঠাকারী তেমনই এব্রাহিম আলহিসম তৌহিদ প্রতিষ্ঠা করেছেন নিজের জীবনে আর তৌহিদের দাওয়াত দিয়েছেন ইজাহর অব্বাহ বি সালিম যখন তিনি তার সুস্থ অন্তর নিয়ে পরিষ্কার পাপ থেকে গোনা থেকে সির থেকে কুফরি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হলেন ঈদকাল আলী আবিহ কম তাবাদ স্মরণ করো যখন নিজের বাপকে জাতিকে বলেছিলেন তোমরা কিসের পুজো করছো গো তোমরা কিসের এবাদত করছো এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি জানার জন্য আল্লা শরিয়াতের বাইরে যাওয়ার সুযোগ উদ্ধার দিয়েছেন মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুলা তেনে ইসলাম দিয়েছেন এটা কোন সময়ের ভিতরে কল্যাণ মিহিত রয়েছে ইসলাম ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফর বিন মহসি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মদনী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবার হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जान देखान माना दुनिया रात साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेलेश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 Ramalek Ramalek Dr the next call please To get convincing and valid answers dial Korul Dr Bangladesh The students of Islamic International School welcome all of you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 L I M I'm so blessed to be with them. M U S L I'm so blessed to be with them. Watch little wonders at their best Bishoy Shishura Kal Sondha 6tay a punor samprochar sokal 11tay সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফখর আব্বাল আলমিন এব্রাহিম আলী সালামের কথা বর্ণনা করছেন সুরা সাফাতে সুরা সাহফাতের আয়াত নম্বর পঁচাশি ছিয়াশি এবং তার আগের আয়াতগুলিতেও ইব্রাহিম আলি সালামের কথা বলতে গিয়ে বলছেন যে ইব্রাহিম আলি সালাম নিজ পিতাকে এবং স্বজাতিকে বললেন যে তোমরা কিসের পুজো করছো তোমরা আল্লাহকে বাদ দিয়ে নিজেরাই এগুলি মিথ্যে মাবুদ সাজিয়েছ এগুলি তো আসল উপাস্য নয় খামাজ অন্নকুম্বের আবদুল্লা আলমিন তোমাদের ধারণা কী বিশ্বজাহানের প্রতিপালক সম্পর্কে তার ইবাদত করবে না তার একত্র প্রতিষ্ঠা করবে না ফানাজারা ফানাজারাতাম ফিন নজুম আল্লাপাক সংক্ষেপ করে দিলেন তার জীবনীকে তারপরে একদিন মেলার সময় আসলো এব্রাহিম আলি ইসলামের জাতির পুজোর মেলা ওই মেলায় সবাই যাবে এব্রাহিমকে ডাকলো তারা চলো ওদের সাথে চলো মেলায় এব্রাহিম আলিহালাম একটু ভান করলেন নি যেন চিন্তা করছেন যেতে পারবেন কি পারবেন না আল্লাহাক তাই বলছেন ফা নাজারা নাজরাতন ফিন্নম তারকা রাজের দিকে একটু তাকিয়ে চিন্তা করলো ফাঁকা আল্লাহ তারপরে বললো দেখো ইননি সাকিম আমি অসুস্থ আছি তিনটি যে মিথ্যা কথা বলা হয়েছে সহি হাদিসব খারিম এব্রাহিম আলী ইসলাম বলেছিলেন তার একটি হচ্ছে ইন্নি সাকিম আমি অসুস্থ আল্লাহ আল্লাহাক বলছেন ফাতাউল্লাহ আনহমুদ বেরিন তারপরে জাতির লোকেরা তাকে ছেড়ে দিয়ে মেলায় চলে গেলো ফিরে চলে গেল। সেই সময় সুযোগ পেছে আর নেই গ্রামে বাড়িতে উপাসনা লয়ে অন্য কেউ নেই ফারাগা এলা আলে হাতে তাদের উপাস্য গুলি উদ্দেশ্য করে ছুটে চলল ফাঁকাল আর গিয়ে বলল আল্লা তাকলুন কী ব্যাপার তোমরা এত বড় বড় মা বুদ উপাস্য আর তোমরা খাচ্ছ না কেন তোমাদের সামনে এত নজর নিয়াজ রাখা আছে আর অনেক কিছুই রাখা আছে এগুলি খাচ্ছ না কেন মালক লে কোন কথা বলছো না কেন জিজ্ঞাসা করছি খাও এত মিষ্টি কল্লা রসগুল্লা খাও কিছু ভোগ করো দিয়েছে বক্তরা কথা কেন বলছো না ফারাক আলিহ দরবাম বিলিয়ামিন তারপরে ডান হাতে ঝাঁপিয়ে একবার মার দেওয়া শুরু করলেন আঘাত করা শুরু করলেন ফাঁক বালু এলেহিজিফুন তখন কিছুক্ষণ পরে যখন এই কাজ সম্পূর্ণ হয়ে গেল ভেঙে দিয়ে বড়টা কাঁধে কোলাড়িটা রেখে দিল কিছুক্ষণ পরে লোকেরা আসল মেলা থেকে ফেরে ফাঁক বালু এলেহি ইয়াজিফুন তখন জাতির লোকেরা এব্রাহিমের কাছে আসলো ঝাঁপিয়ে এজিফুন এব্রাহিমের কাছাকাছি হলো চারিদিক থেকে ঘিরে ফেললো যেমন কোনো একটা আসামিকে বা সন্দেহভাজান ব্যক্তিকে লোকেরা ঘিরে ফেলে যে তুই করেছিস চারিদিক থেকে ঠিকই তেমনই তার দিকে ছুটে আসলো লোকেরা তখন এব্রাহিম আলিয়াল্লাম আতা আতান হেতুন তোমরা নিজের হাতে খোদাই করে পাথর খোদাই করে বানাচ্ছো আর সেগুলির তোমরা পুজো করছো উপাসনা করছো ওল্লাহ খালাকুম্বমা তেমন অথচ আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর এসব মাটি পাথরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন কালো তখন দেখলো যে এই কাজ হবে না একে দমন করা যাবে না একে তার এই পথ থেকে তো ফেরানো যাবে না তাহলে দমনমূলক আচরণ করতে হবে তখন তারা পরামর্শ করলো ও বুন উল্লাহ বুনিয়ান এর জন্য অগ্নিকুণ্ড তৈরি করো চারিদিক থেকে প্রাচীর দিয়ে ঘেরে অগ্নিকুণ্ড তৈরি করো তারপরে আগুন জ্বালা যাতে আগুন এদিক সেদিক ছড়িয়ে না যায় তাতে আগুনের তাপটা বেশি হবে ফালুকু হফিল জাহিম তারপরে একে আগুনে নিক্ষেপ করে দাও ফারাদু বেহিকা ইয়ে দেন আল্লাহ পাক বলছেন তারা তার সাথে ষড়যন্ত্রের ইচ্ছা করেছিল ফাজা আল্লাহমুল আসফালিন কিন্তু আমি তাদেরকে ব্যর্থ করে দিয়েছিলাম নিচে নামিয়ে দিয়েছিলাম হীন করে দিয়েছিলাম তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করছেন ইব্রাহিম আলি সালামের হিজরতের কথা ওয়াকাল আর বলেন ইব্রাহিম আলি সালাম ইন জাহেবুল ইলা রব্বি সাহা আমি আমার রবের উদ্দেশ্যে যাচ্ছি মানে আমি হিজরত করছি কুফরির এলাকা থেকে যেখানে ইমান ইসলাম রক্ষা করতে পারব পবিত্র ভূমির দিকে আমি রওয়ানা হচ্ছি এটা হচ্ছে আল্লাহর দিকে যাওয়া সায়ীন শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন কিভাবে আমাকে পৌঁছিত হবে এত লম্বা পথ অতিক্রম করে সেই সময় আল্লাপাকের কাছে দোয়া করেছিলেন তার স্ত্রী ছিল সারা সারাহ ধোকন হিসাবে পেলেন হাজারকে যাকে আমাদের দেশে হাজেরা বলে বিকৃত করে হাজারকে সারা কোনো ছেলে মেয়ে জন্মায়নি আর হাজারেরও হয়নি আল্লাহফাক রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করেছিলেন প্রথম আল্লাহ আল্লাহফাক রাবুল আলমিন হাজারের পেটে ইসমাইল আলী ইসলামকে দান করলেন ওই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যেখানে কোরআন আয়াতে বলা হয়েছে বেগোলামিন হালিম ধৈর্যশীল সন্তান তাকে দিলাম এই সুসংবাদ ছিল ইসমাইল আলী ইসলাম সম্পর্কে কারণ তিনি কোরবানি তাকে করা হয়েছে তখন ধৈর্য ধারণ করেছিলেন ধৈর্যের নমুনা কায়েম করেছিলেন আর যে আয়াতে বলা হয়েছে বাসার্ন গোলামিন আলিম জ্ঞানী बालकें व शिश्र सुसंबाद दिए सुंगवाद सारा पेट थे इसहा आलिस्लम आल्ला पकन जो दुआ करल आहिम आलिस्सलम बार्धक्य बुड़े गे आशी बचर बसि बयस हो गए रब्बे हाबिली मीन असलीहीन ये महिन आल्ला नेक पुत्र सन्तान दान कर सत् पुत्र सन्तान दान कर फबाश्र नाहबी गुल हालिम तक सुबाद जान एम एक सतान जी अत्यंत धर्शील है খালাম্মা বালাগা মাহুসাইয়া ইসমাইলসাল্লামের জন্ম হয়ে গেল তাকে আর তার মাকে নিয়েছে এসে এব্রাহিম খালিলুল্লাহ জনবিহীন এলাকা কোনো ঘাস নেই খাদ্যদ্রব্যের ব্যবস্থা নেই কিছুই নেই অল্প কিছু খেজুর আর অল্প পানি মশকে দিয়ে মক্কাই আল্লাহর ঘর কাবার কাছে দেখে দিয়ে গায়ে জারাইন যেখানে কোনো ক্ষেত খামার নেই এইরকম যাই গায়ে চারিদিক থেকে পাহাড় পর্বত ঘেরা রেখে দিয়ে চলে গেল আল্লাহ পাকের হুকুমে সহি বোখারিতে লম্বা হাদিস রয়েছে সেই সময় হাজার পিছনে দৌড় দিলেন যে আমার স্বামী এরকম রেখে দিয়ে চলে গেল কেন দৌড় দিচ্ছেন এব্রাহিম আলি সাল্লামকে ডাক দিচ্ছেন ইয়াই ইব্রাহিম কেন চলে যাচ্ছ কেন আমাদের ছেলে কোথায় যাচ্ছ জবাব আসছে না তখন আল্লাহ আমারা কবে হাজা আল্লাহর হুকুমে এটা করছেন না আপনি নিজের খেয়াল খুশি করছেন এব্রাহিম সাল্লাম মাথাটা হেলিয়ে জবাব দিলেন হ্যাঁ আল্লাহরই হুকুম যে তোমাকে এখানে রেখে যেতে হবে এই পবিত্র নগরী আবাদ করতে হবে তোমার ছেলে ইসমাইল আলি সাল্লামকে দিকে আল্লাহাকর্বুল আলমিন বলছেন ফালাম্মা বালাগা মাহুসাইহ এব্রাহিম আলী সালামের সাথে তার ছেলে ইসমাইল যখন দৌড়ঝাঁপ দিতে শুরু করলো দৌড়াদৌড়ি ছুটাছুটির বয়সে পৌঁছিল 8 বছর নয় বছর 10 বছর এইরকম বয়স হবে কালা তখন একদিন স্বপ্নে দেখলেন এব্রাহিম আলি সালাম কি স্বপ্নে দেখেছেন কোরআনে কেন স্পষ্ট বর্ণনা করা হয়েছে কিন্তু এক শ্রেণীর বক্তারা যারা তেমন কোনো জ্ঞান রাখে না কিচ্ছা কাহিনি পড়ে বিশেষ করে কেষাশুলাম্বিয়া যেটা ফার্সি থেকে বাংলা উর্দুই অনুবাদ হয়েছে তাতে একেবারে অবস্ত মিথ্যা কথার ছড়াছড়ি রয়েছে আল্লাহ পাক বলছেন যে স্বপ্নে দেখলেন এবার ইয়াব নেই আর স্বপ্ন বর্ণনা করছেন ছেলের কাছে হে প্রিয় সন্তান এন্নি আরাফিল মানাম আমি স্বপ্নে দেখছি যে আননি আজবাহকা যেন তোমাকে জবাই করছি এটা ছিল স্বপ্ন কিন্তু ওই কেশাসুল অন্যন্য এই সব ভিত্তিহীন কিতাবে আছে বক্তারা বলে থাকে ইব্রাহিমকে আল্লাহ বলেন তোমার প্রিয়জনকে কোরবানি করো প্রিয় বস্তুকে কোরবানি করো কোনো রেওয়য়েতে একশো উঁট কোরবানি করে দিলেন আবার যে কেশু সাল্লামিয়া বলছে দুইশো দুশো করে তিন দিনে ছয়শো উঁট কুরবানি হয়ে গেলো সব মিথ্যা কথা প্রিয় কথা কোথায় আছে বরং নবী রাসুল ইব্রাহিম আলিয়া স্বপ্নে দেখছেন যে আমি ছেলেকে জবাই করছি আর রুইয়াল আম্বিয়া ওয়াহি আর নবীদের স্বপ্ন শৈতান দেখাতে পারেন না ওয়াহি হয়ে থাকে ওহি আশার বিভিন্ন যে পদ্ধতি তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে স্বপ্নযোগে ওহি আশা নবী রসলদের কাছে সুতরাং আমার এ কথা তো মিথ্যা হইতে পারে না তখন ছেলের সামনে কথা ব্যক্ত করলেন ফানুজর মা তারা তোমার মতামত কি বলো তুমি ফানুজর তুমি চিন্তা করো কি বলছো তুমি কালা ইসমাইল আল ইসাল্লাম বড় জ্ঞানী ছেলে আল্লাহ নবী হবেন আল্লাহ নেবান বল আবাতে হে আব্বা ইফ আলমা তুমার যার আদিষ্ট হয়েছেন আপনি আপনি করে ফেলুন সাথা যে দুই ইনসা আল্লাহরিন শীঘ্রই আমাকে নিশ্চয়ই আপনি আমাকে আল্লাহ চাইলে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি ধৈর্য ধর আসলামা যখন দুজনে একমত হয়ে গেলেন আত্মসমর্পণ করলেন আল্লাহর এই বিধানের সামনে ওয়াহির সামনে ও তাল্লাহুল জবিন আর ইসমাইল আলী সালাম কি এব্রাহিম আলী সালাম তার কপালের ভরে উপুড় করে ফেলে দিলেন ও না দেয় না আর জবাই করতে শুরু করলেন তখন আল্লাপাক বলছেন আমি তাকে ডাক দিলাম আইয়া এব্রাহিম হে এব্রাহিম কাদসদা রুইয়া তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়িত করেই ছাড়লে সত্য প্রমাণিত করেই দিলে ইন্নায় কাজালিকা নাজিজিল মোহসেনি নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি ইন্না হাজ আলাহ আল বালাউল মবিন নিশ্চয়ই এটা বড় স্পষ্ট ও পরীক্ষা ছিল এব্রাহিমের এর চাইতে বড় পরীক্ষা হতে পারে নিজের ছেলেও তাও একটি ছেলে এখন ইসাকের জন্ম হয়নি জবাই করে দিতে হবে সমস্ত রকমের কুরবানি বহু পরীক্ষা আল্লাহ করেছেনমাত আল্লাহ কয়েকটি নির্দেশ দিয়ে পরীক্ষা করেছেন এবার সবগুলিতে তিনি উত্তীর্ণ হয়েছেন পাশ করেছেন তখন না আল্লাহ সম্মানিত করেছেন খালিল অন্তনগ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন অফাদাই নাহ বেজিভিন আজিম এবং তাকে ছাড়িয়ে নিয়েছিলাম মুক্ত করেছিলাম মানে ইসমাইল আলী সাল্লামকেই বেজিভিন আজিম মহান কুরবানি দ্বারা জান্নাতের দুম্বা পাঠিয়ে সেটা জবাই করে দিয়ে আমি তাকে মুক্ত করেছিলাম ও তারাক না আলি হিফিল আখেরিন এবং এব্রাহিম আলিহাল্লামকে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখেছিলাম কাজা নাজিল নাজিজুল এই এইরকমই সৎকর্মশীলদেরকে উত্তম বদলা দিয়ে থাকি ইন্না হমিন এবাদিন আল মেন নিশ্চয়ই তিনি আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন অবশ্য নাহ বি ইস হাকিয়া মিনাস আলহীন আর তাকে এরপরে সুসংবাদ দিয়েছিলাম ইস হাকের যিনিও সৎকর্মশীল নবীদের অন্তর্ভুক্ত ছিলেন ও বারকনা আলী ওয়া আলা ইসহাক তাতে এবং ইসহাকি। ইব্রাহিম আলী ইসাল্লাম এবং ইসহাকে আমি বরকত দিয়েছিলাম অমিনজুর রিয়া তেহেমা আর তাদের বংশধরে বা বারকনা আলী ইসমাইল আলী সালামের কথা বলতে পারি ইসমাইল আলী ইসাল্লামের মধ্যে আর ইসহাকে বরকত দিয়েছিলাম এরপরে যত নবী এসেছেন অধিকাংশ নবী ইসাক আলী ইসাল্লামের প্রজন্ম বাণী ইসরায়েলদের মধ্যে আর সবচেয়েতে শ্রেষ্ঠ নবী শেষ নবী খাতামী সৈয়দুল মুরসালিন ইসমাইল আলী ইসলামের বংশে আল্লাপাক এই বরকত ছাড়া আরও বহু বরকত রেখেছেন ইসমাইল এবং ইসহাকের বংশে অমিন তেহমা মোহসেন ওয়াজ আল্লিনবিন আল্লাপাক বলছেন তবে ইসমাইল ইসাহাকের বংশে সৎকর্মশীল হবে পরবর্তীতে আর স্পষ্ট জুলুমকারী পাপিও হবে এই জন্য ইসমাইল আলী সালামের বংশের হইলেও তারা পত্তুলিক হয়ে গেছিল তারা শিরকে। লিপ্ত হয়ে গিয়েছিল মনি ইসরা আজকে গুমরা পথভ্রষ্ট হয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়ো জুল অত্যাচার তারাই করে এবং এ ছাড়াও তারা আল্লাহ প্রদত্ত দিন তাওরাতের দিনকে বিকৃত করে ফেলেছে তার ওজারকে আল্লাহর পুত্র করেছে ঈসা আল ইসালাম আল্লাহ পুত্র করেছে তো আল্লাহ ফাকরবুল আলমিন এই জন্য পরে দুই ভাগে ভাগের কথা বলেছেন যে ইসমাইল আর ইসাহ আলি হেমা সাল্লামের বংশে সৎকর্মশীল মোহসেনও হবে আর জালেমও হবে এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহাকা মাফ করেন আর আল্লাহাকুল আলমী যেন আমাদের মোহাম্মদ আলী ওসাহাবি আজমাইন اضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش الا في رب مذ الله ربي حل আমি হাশিম মাদানি আর আপনারা দেখছেন ডাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে शत्रु के जयशल मंद के परम बंधु शत्रजित ना कर এবং মনকে জয় করুন বেশ টিভি বাংলা মানবতার সমাধান